সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আসসালামুকুম বরহমতল্লা বস্মি রহিম আলহামদুলিল্ রবিলমিন ওআবমিনমিনফিল নব মহমি ওসহাইন আসটি বংলার শমানো শুধু শুভনুদ্দী দর্শক ওষাথী ভাই ও বন্ধু সকলকে প্রাণালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি অতঃপর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস আমাদের নির্ধারিত গ্রন্থ ইমাম নবী সংকলিত চল্লিশ হাদিসের আজকে আমরা তম হাদিস পাঠ করব এবং ক্রমান্বয়ে এর শিক্ষা ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করব শুধুও দর্শকবৃন্দ হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি মুবনজাল رضي الله عنه وارضى قال اتني بولن قلت يا رسول الله আমি বললাম হে আল্লাহ ও صلى الله عليه وسلم আকবিরনি বিআমাল ইয়ুদখিলনি الجنه এমন আমল করতে আমাকে বলে দিন ইয়ুদখিলুনি الجنه যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে عن النار এবং যা আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে জাহান নাম থেকে বাঁচিয়ে দেবে বড় বিষয়ে প্রশ্ন করেছু এটা অবশ্যই সহজ কেবল তার জন্য যাকে আল্লাহ রব্লা আলামিন সহজ করে দেন তাহলে বোঝা গেল প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন কিন্তু তাদের জন্য নয় যাদের জন্য আল্লাহ রবাহ আলমিন সহজ করে দেন তখন রসুল্লিয়াম সে আমল বলে দিলেন বললেন তা আবুদুল্লা তুসিকুবিহি সাইয়া তুমি আল্লাহর আবাদত করবি তার সাথে কোনো বস্তুকে শরিক করবে না অত কি এবং সনাত কায়ম করবে অত উতী জাকা এবং জাকাত দেবে আমি কি তোমাকে কল্যাণের খায়ের দরজা সমূহের কথা বলে দেব হচ্ছে ঢাল স্বরূপ ও كَمَا يُطْفِلْ مَا أُنَّارَ صدقاء گناحكي بھولكي جموني متيه ده جمون باني عقونكي نبيه ده وصلاة الرجل في جو في الليل عار اك جنبك تير راتير مدو برخوري صلاة عدائي كنا ثم تلا اتو برسول صلى الله عليه وسلم تلاوت كل قرآن الآيات تتجافى جنوبهم عن المضاجع حتى بلغ يعملون اللرنبي قرر آيات باتكل لن تتجافى جنوبهم عن المضاجع ترأوتي نلو تدير باتشدشك تدير بيسان هويته راتير عبادو ترجن ثم قال اير بروسوسا سمول لن ألا أخبروك برأس الأمر وعموده وزروة سنامه أميكي تومكي بولدبو আদেশের মূল মাথা কুন্টি ও আমিহি এবং তার খটি ভিত্তি ভিত্তিকটি ও জর সেনামি এবং তার সর্বোচ্চ শিখর কুন্টি কলথু বলা সাহাবি মাজ বলছেন আমি বললাম বলুন হ্যাঁ রসুলাল্লাহ কালা তখন রসুল সল্লা ইসলাম বললেন রসুল আমরি আল ইসলাম প্রত্যেকটি আমরের মাথা মূল বক্তব্য হল ইসলাম ও আমরা এবং তার ভিত্তি বা খুঁটি হচ্ছে এবং তার সর্বোচ্চ শিকর হচ্ছে আমি কি তোমাকে এই সবগুলির নিয়ন্ত্রককে সেটা কি বলে দেবো অতপর আমি বললাম بلا يا رسول الله يا الله الرسول ها apni bole din fa akhad bi lisan takhad rasul sallallahu alaihi wasallam zuban ke dhor len evam dhore bol len quffa alayka hada tumi ei zuban ke niyantran karo qultu ya nabiyallahu tohon ami bollam he allahur nabiy আমরা যে জবান দিয়ে কথা বলি এর জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে এর জন্য কি আমাদেরকে ধরা হবে তখন রসালাম বললেন মাত্র তাদের জবান যা করবে অর্জন জবানের সঞ্চয় সেটাই তাদেরকে উপড়মুখে উত্তোলন করবে ক্রিয়ামথে প্রথমেই আসুন এই হাদিস অতি লম্বা এবং হাদিসের কিছু শব্দের বিশ্লেষণ আমি করছি সাহাবি মুবনে জাবাল প্রথমত রসুল্লাহ আলিউসাল্লামের কাছে জান্নাতে যাওয়ার আমল কী জানতে চাইলেন এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় কি জানতে চাইলেন রসমুল সাল্লা আলী সালাম ইসলামের বুনিয়াদের কথা বললেন এরপর রসুসালাম তাকে আরও কিছু কল্যাণের কথা বললেন তারপর তিনি ইসলামের সর্বোচ্চ শিখর কী সে সম্পর্কেও তিনি অবহিত করলেন এরপর বললেন যে মনে রেখো এ সবটার মূলে হচ্ছে জবান জবান যদি নিয়ন্ত্রণে থাকে সবটাই ঠিক থাকবে আর জবান যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে সম্মানিত শুধুই ও দর্শকবৃন্দ আমরা এখনে হাদিসের প্রাসঙ্গিক কিছু শব্দের কথা বললাম এবারে আসুন এ হাদিসটার গুরুত্ব কতখানি এ হাদিসটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে নাজাতের পথ মুক্তির পথ বলে দেওয়া এবং সেই ক্ষেত্রে যে কল্যাণের দরজাসমূহ অবারিত অনেক অসংক যে পথসমূহ অবলম্বনের মধ্য দিয়ে আমরা জান্নাতের পুঁজি সঞ্চয় করতে পারি সেই মর্মে রসুল সাল্লুসাল্লাম উদ্বুদ্ধ করেছেন প্রথমত আমরা দেখতে পাই সাহাবি মহাজ এমনি জবাল্লতি আল্লাহ আনহুর আগ্রহের কথা তিনি কিন্তু নেক আমল কি কি করলে তিনি জান্নাতে যেতে পারবেন এবং কি করলে যাহান নাম থেকে বাঁচতে পারবেন সে ব্যাপারে তিনি তার আগ্রহ ছিল জানতে চেয়েছেন আমরা আরও অনেক হাদিসের মধ্যে পাব যে সাহাবি মহাজ বিশেষ করে আমরা এর দ্বারা প্রতিমান হয় সাহাবাইম বিশেষ করে অত্র হাদিসের বর্ণাকারী সাহাবিবাহ তিনি ছিলেন নেক আমল বেশি করে করার অত্যন্ত আগ্রহী মানুষ তিনি সেভাবেই আগ্রহের প্রকাশ করেছেন শুধুও দর্শকবৃন্দ এক্ষণে সাহাবি মুআ এর জিজ্ঞাসার প্রেক্ষিতে রসুল সোল্লাহ আলি ইসলাম বললেন যে জান্নাতে যাওয়ার উপায় কি আমল কি সেখানে কিন্তু রসুলসালাহ আলী ইসলাম জান্নাতে যাওয়ার মূল যে আমল সে কারণগুলির কথা বললেন এতে বোঝা যায় আমল ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সেখানে এই কথাই বলেছেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আমল ব্যতিত জান্নাতে যাওয়া যাবে না সে কথাই আল্লাহ রবাহিন উল্লেখ করেছেন আল্লাহ বলছেন বিমা কুমতুম তা আমালুন ওই যে জান্নাত যে জান্নাতের তোমরা উত্তরাগাধিকারী হয়েছ সেটা কিন্তু কেন হয়েছ বিমা কুমতুম তা আমালুন এ কারণেই যে তোমরা আমল করেছিলে তাহলে বোঝা গেল আমল দ্বারাই জান্নাত শুধুও দর্শকবৃন্দ সময় হলো একটু বিরতির ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসব আপনাদের সাথে বাকি আলোচনা সমাপ্ত করতে ধন্যবাদ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 जार्ध्यमिधान बोझा सहज हो जाए इसलम बुनियादी शिक्षा तार साधारण उदाहरण कल रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगलाय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 সম্মানিত শুধু ও দর্শকবিন্দু বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কথা হচ্ছিল যে কোনো আমল দিয়ে তোমরা জানাতে যেতে পারবে না কেননা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি না হয় আল্লাহর কাছে যদি মকবুল না হয় আমলটা যদি যথাযথ শর্ত সাপেক্ষে না হয় তাহলে কিন্তু সে আমল তোমাদের কোনো কাজে আসবে না বরং তোমাদের উল্টা ক্ষতি করবে আর আমল গ্রহণযোগ্য হওয়ার শর্তই হচ্ছে এখলাস আমলটি করার সময়ের সাথে করতে হবে সেফ আল্লাহকে রাজি খুশি করার জন্যই সম্বাদন করতে হবে আর দ্বিতীয় নম্বর শর্ত হল সুন্নতাম রসুল সল্লা সুননত অনুযায়ী করতে হবে রসুলের সুননতের বাইরে যদি কেউ আমল করেন বাজ্য যত দৃষ্টিতে যতই সুন্দর হোক না কেন সেটিকে আমল বলা যাবে না বরং সেটি আপনার জন্য জাহান্নামের কারণ হবে আল আশিয়াতে আল্লাহ সুহানা বলছেন একদম লোক যারা আমল করবে আর আমলটা রসুলের তরিকা মোতাবেক হবে না আমল করি যাবে ক্লান্ত হবে আমল করতে করতে পড়ে যাবে আমলের ছাপ তাদের চেহারায় ফুটে উঠবে কিন্তু আমলটি ওসলের তরিকা না হওয়ার কারণে এই আমলটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ান আল্লাহ বলছেন জাহান নামে ফেলে দেবে জাহান নামের আগুনে নিক্ষেপ করবে ওই আমল আর সেখানে গিয়ে খুদার জালায় ছটফট করবে কাটা যুক্ত ফল ছাড়া তাদের জন্য সেখানে কোনো প্রকার ভালো খাবার মিলবে না সেই খাবার যত খাবে সেটা তাদের ক্ষুধাও নিবারণ করবে না পিপাসাও দূর করবে না তাদের সেই তৃষ্ণা এবং ক্ষুধা তাদেরকে তাড়া করতে থাকবে পেরেশানির পর পেরেসানি তারা ভোগ করতে থাকবে অন্যত্র অন্যতরাল্লা বলছেন এল্লা সেই দুর্গন্ধ পচাযুক্ত সেই সরাব ছাড়া তাদের জন্য সেখানে কোনো ভালো খাবার থাকবে না অতএব আমরা স্পষ্টত বুঝতে পারি যে আমল। أبوشي لك بي منغ عمل تي خطوة مقبول الله ركسي قرحون جنگو عمل كرن الله سبحانه وتعالى جيخن ايمان ارکوتا بوليسن نجات الجنو شيخن عمل شرط كورو دي بوليسن جبن سورة عصر ارکوتا يبولون جيخن الله رب العالم بولشن والعصر ان الانسان لفي خسر شمير قصم شمستو منوشي خطي قلستر مد إلا الذين آمنوا كبول تراب مكتو ترى دهنگشر مدنوئ ترى بيت ج ও আমিলহা এবং সালেহ বা গ্রহণযোগ্য আমল করেছে অতিল হক এবং সত্যের অসিয়ত পরস্পরে করেছে অতিল এবং সবর ওসি করেছে এতে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে ধ্বংস থেকে বাঁচার মুক্তির পথ হচ্ছে আপনাকে ইমানের সাথে সাথে আমল করতে হবে। আপনি আমলের জন্য আদিষ্ট আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন আমল করো করতে বলেছেন। এবং সেইভাবে আমল করেছেন আর আল্লাহ তো ঘোষণাই দিয়েছেন তোমরা যে জান্নাত পাবে সেটা কিসের বিনিময়ে বিমা কুমতুম তা তোমরা যে আমল করবে তার বিনিময়ে এবং হাদিসে কুতীতে আল্লাহ রবাহ আলহিম বলেন হে আদম সন্তানেরা হে আমার বান্দারা তোমাদের কাজগুলিকে আমি তোমাদের জন্য আমি সঞ্চয় করে রাখি সেগুলি তোমাদেরকেই পৌঁছাই দেব তাহলে আমলের বিনিময় আপনাকে যেতে হবে আমল ছাড়া আপনি কিসের উপরে ভিত্তি করে দাঁড়াবেন এজন্য কবরে যাওয়ার জন্য আমল নিতে হবে শুধু ও দর্শকবৃন্দ আমল কিন্তু বলার আগে রসুলসল্লাহ আনীসাল্লাম সাহাবিকে বলছেন যে তুমি এটা প্রশ্ন করলে খুব কঠিন প্রশ্ন তুমি একটা বড় প্রশ্ন করেছো ও ইন্ডটা বড় কাজ সেটা হচ্ছে সহজ আলা আল্লাহ তাকে যাকে সহজ করে দিয়েছেন তার জন্য কাজেই আল্লাহর তৌফিক ছাড়া আপনি কল্যাণকর পথ পেতে পারেন না আল্লাহ আপনাকে পছন্দ করলে পছন্দের পাত্র হলে আল্লাহ রবাহ আলমিন আপনাকে بطق شهج كردبن يجن الله رب العالمين قال شهن فأما من أعطى واتقى وصدق بالحسن جبكتي أعطى أنه قد كربي واتقى اللك بؤي كربي وصدق بالحسن شندورك شطوا بشكرتی دب فسن يسره لليستر أما يتدف جنن بطق شهج كردب الله رب العالمين شهج كردبن الله رب العالمين إيزي كردبن كجولة كرتي عطا تطيطي لاب كردبن এবাদতের মধ্যে সাপ পাবেন সুমিষ্ঠিতা পাবেন একাগ্রতা বাড়বে যদি আল্লাহ দান করে কিন্তু পক্ষান্তরে যদি তার উল্টা হন ও আম্মা মামা ওস্তাক যে ব্যক্তি কৃপন হয়ে গেল ওস্তাক বেপরোয়া হয়ে গেলো ও ক্যাজাবল হোসনা এবং সত্যকে সে অস্বীকার করল ফাসানুয়াসির সে যে কঠিন পথের দিকে চলেছে আল্লাহ রব্লা আয়দ বলেন আমি তাকে সে কঠিন পথের দিকে ধাবিত করব। আপনি সহজ পথ নেবেন সরল পথ নেবেন আল্লাহ আপনাকে সহজ সরল পথ বাতলিয়ে দেবে সহজ করে দেবে আর আপনি উল্টা করবেন অন্যতাই করবেন আপনি কিন্তু আটকে যাবেন আপনি মুক্তি পাবেন না বরং ওই পথগুলি আপনার জন্য দুর্গম পথ হয়ে যাবে কঠিন পথ হয়ে যাবে শুধুও দর্শকবৃন্দ অথপর সাহাবি মহাদেব জবল রাজিয়াল্লা হুকে রসুলসল্লা আলিয়াসাল্লাম যে আমলের কথা বললেন সেগুলি হল ইসলামের বুনিয়াদ আসাস ইসলামের মূল বৃত্তি আল্লা নবী নতুন কিছু বলেন নাই এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে তার মেদর বলছেন তা আবুদুল্লাহ লাগে শরিক করবে না এটা আল্লাহ রব্লা আলমিনের হক বন্দার উপরে বন্দ সারিফ আল্লাহর আবাদত করবে তার সাথে অন্য কাউকে শরিক করবে না আল্লাহ রবুল্লা আলমিন বন্দাকে সৃষ্টি করেছেন বন্দাকে হায়াত দিয়েছেন বন্দাকে রিজেক রুটি সব কিছু দিয়েছেন চলার শক্তি দিয়েছেন আরো বান্ধা যদি আল্লাহর সাথে নাফরমানি করে গাদ্দারি করে এবং তার আদনা সৃষ্টিকে সে যদি সষ্টার সমকক্ষ স্থির করে এর চেয়ে বড় জালিম এর চেয়ে বড়ো পাপাচারী বড় চেয়ে অত্যাচারী আর কে হতে পারে সে জন্য আল্লাহর নবী বা আজকে বলছেন তা তুমি আল্লাহর আবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীর করবে না আর দুই নম্বরে বলছেন ও তকিম তুমি সলাদ কায়েম করবে ইসলামের দ্বিতীয় রুকুন সলাদ সে সলাদ তুমি কায়েম করবে ও তো অতি এবং তুমি জাকাত দেবে ও তুম ও রমাজান রমাজান মাসে রোজা রাখবে ও তাহজুল বেঈ এবং আল্লাহর গরের হাজ করবে আমরা আগে একাধিকবার ইসলামের বুনিয়াদ বা আর ক্যান ব্যাখ্যা দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে আমলি রুকুন হচ্ছে চারটি তার মধ্যে দুটি হচ্ছে ধনী গরিব নির্বিশেষ সকলের জন্য একটি হচ্ছে সলাপ আরটি হচ্ছে সিয়াম নামাজ এবং রোজা এটা থেকে মুক্তির কারো কোনো অজুহাত নাই জাকাত ও হাজ এই দুটি হচ্ছে ধনীদের জন্য যাদের সম্পদ আল্লাহ বেশি দিয়েছেন যারা সম্পদশালী হবে তাদের উপর এই দুই রুখন আল্লাহ রবুল্লাহ আলমিন এর চারটি আমরি রুখুন দিয়েছেন দুটি সকলের জন্য আর দুটি বিশেষ ধনী শ্রেণীর জন্য এর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন ইসলামকে পরিপূর্ণ করেছেন কেন যে আপনার এই সমাজ সংশোধনের জন্য প্রয়োজন ব্যক্তি সংশোধন আর ব্যক্তি সংশোধনের জন্য প্রয়োজন তার নৈতিক ট্রেনিংয়ের আর নৈতিক ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন আল্লাহ রব্বুল আলমিন সলাত এবং শ্রেয়ামের মাধ্যমে সলাতের মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে পাবাচার হইতে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে সেয়ামের মাধ্যমে বন্দা আত্মশুদ্ধি অর্জন করতে পারে বান্দা। কৃপণ তার বেদী হইতে মুক্ত হইতে পারে বান্দা তার মালকে পবিত্র করতে পারে তখন সে পবিত্র মাল খেয়ে যখন আল্লাহকে ডাকবে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করবেন কেননা অপবিত্র কিছু আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করেন না এরপর থাকল যে সমাজ এই সমাজ সংশোধনের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে করেছেন যে সেখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ধনীদের হাতে সম্পদ দিয়েছেন সম্পদগুলি এনে গরিবদের মধ্যে বন্টন করা হবে পরস্পরের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে দুনিয়ার সব মানুষ যদি সমান ধনী হয়ে যায় তাহলে কেউ কারোর কথা শুনবে না দুনিয়ার সব যদি আবার গরিব হয়ে যায় কোথাও তারা ঠাই পাবে না আল্লাহ আল্লাহর আয়মিন ইনসাফ করে আদল করে ন্যায় ইনসাফের ভিত্তিতে তিনি এভাবেই জগৎ সংসারকে সাজিয়েছেন হাজ ইসলামের পঞ্চম নম্বর রক্ষুন যা ফরজ করেছেন ধনীদের উপরে আপনারা জানেন যে ধনী যারা তারাই তো সমাজ পরিচালনা করে তারাই তো রাষ্ট্র পরিচালনা করে বিশ্বের সকল সমাজপতি সমাজ পরিচালক রাষ্ট্রনায়ক ধনী বিত্তবান তারা সবাই হজেরই মহামিলনে আসবে আল্লাহর ঘর হজ করবে তো আফ করবে আরাফার ময়দানে যাবে এবং সারা বিশ্বের মুসলিমের সভ্যতা ও সংস্কৃতি তহজিব তম সবগুলি পরস্পরে জানাজানি করবে মহাব্বত তাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং কি করে অক্ষ সংহতি সমাজে প্রতিষ্ঠা করা যায় সেই ট্রেনিং নিয়ে শিক্ষা নিয়ে তারা বাড়িতে ফিরে যাবে ফিরে গিয়ে সমাজকে তারা ওইভাবে পরিচালনা করবে যে শিক্ষা তারা হজের মাধ্যমে পেয়েছিল এক আল্লাহ অন্যের আবাদত করা চলবে না মানুষের ভিতরে কোনো ভেদাভেদ চলবে না মত্রী শিক্ষা নিয়ে গেছে সে শিক্ষা নিয়ে তারা সমাজকে পরিচালনা করবে যদি এইভাবে করতে পারে তাহলে সমাজ সংশোধন খুবই সহজ আর সমাজ যখন সংশোধিত হয়ে যাবে সমাজ যখন পরিশীলিত হয়ে যাবে মার্জিত হয়ে যাবে নোংরামি দূরীভূত হয়ে যাবে মানুষ নৈতিকতার ভিত্তিতে গড়ে উঠবে তখন জগতি হয়ে যাবে একটি স্বর্গ জগতি হয়ে যাবে একটি ব্যহস্থ এরপর তার জন্য তো উত্তম পারিতোষিক জগন্নাথের সেই সুখবর তার জন্য রয়েছে যদি সে আমল করতে পারে কাজেই এই যে মৌলিক কয়টি বৃত্তি এই মৌলিক বৃত্তিগুলি প্রতিপালনের মধ্য দিয়ে একজন ব্যক্তি সহজেই জান্নাত লাভ করতে পারে এগুলি কিন্তু কঠিন কিছু নয় কঠিন কাদের উপরে যারা কিন্তু আল্লাহকে ভয় করে না তাদের জন্য সেগুলি কঠিন কিন্তু যারা আল্লাহকে ভয় করে যারা সংযমশীল পরহেজগার তাদের জন্য বিষয়গুলি খুবই সহজ তারা সহজ মনে করে নেবে এবং কাজ করবে শুধুও দর্শকবিন্দু তাই আসুন আমরা এই হাদিসের মর্মার্থ উপলব্ধি করি চান্নাতে যাওয়ার জন্য আমল বেশি বেশি করে করার চেষ্টা করি ইসলামের বুনিয়াদী আহকামগুলি প্রতিপালনের জন্য যত্নবান হই আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এগুলি করার তৌফিক দান করুন এবং যাবতীয় অন্যায় ও অবিচার থেকে বেঁচে থাকার তৌফিকদিন আমিনালামাইকুম ও রহমতুল্লাহ ওবরাক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 उंड नम्बर जीरो डबल वन थ्री टू थ्री जिरो ओवान यो अकाउंट नंबर जीरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो